الحمد لله الذي جمعنا قبل يوم الجمع لا ريب فيه الحمد لله الذي لا نخصيثنا أنت ما هو أثنى على نفسه الحمد لله الذي لا إله إلا هو الأحد السمد الذي لم يتخذ صاحبة ولا ولد ولم يكن له كفوا أحد بسط الأرض على ما الجمد رفع السماء بغير عمد قسم الرزق فلا ينسى من خلقه أحد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 الذين شاهدوا فينا لنحذينهم سبلنا وان الله الله مع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم يا ابا سفيان جئت بكرامتك الدنيا والاخره وقال رسول الله صلى الله عليه وسلم انكم لتموتون كما تنامون তু বাবু না মে আশী মেরে দোস্ত ভাইও আল্লাহ চল্লে চালু হু আমা নবালু হু আদম থেকে আমাদেরকে আমরা কেউ ছিলাম না আল্লাহ আমাদেরকে ওজুদে আনছেন আর ওজুদে আসার ব্যাপারে কেউ কথা বলতে পারবে না যে আমার পছন্দ আর আমার চাওয়ার কোন কার্যকরিতা ছিল বুঝাইতে কি পারলাম আমার চাওয়া আর আমার পছন্দের কার্যকরিতা ছিল আসার ব্যাপারে আমার চাওয়ারও কার্যকরিতা ছিল না আমার পছন্দও ছিল না যদি আমার পছন্দ কাজ করতো তাহলে কেউ আমরা মানিকগঞ্জে জন্ম নিতে চাইতাম না ঠিক না হ্যাঁ বাংলাদেশেই নিতে চাইতাম না আবার মানিকগঞ্জে আবার ঠিক না হোক না মানিকের গঞ্জ আমাদেরকে ওজুদে আনছেন আল্লাহর চাওয়ার দ্বারা আমরা অধীতে আসি আমার আল্লাহর চাওয়া দ্বারাই আমাদেরকে যেতে হবে আসার ব্যাপারে যেরকম আমার চাওয়ার কোন কার্যকরিতা ছিল না আমার পছন্দের কোন কার্যকরিতা ছিল না যাওয়ার ব্যাপারও আমার চাওয়ার পছন্দ চলবে না চলবে চলবে না আশার ব্যাপারও আল্লাহর আলাদা কাজ করছে যাওয়ার ব্যাপারও আল্লাহ আলাদাই কাজ আমাদের কে অজুদে নিয়ে আসছে মাদুম থেকে ওজুদে আর মেরে দোস্তেরে ভাইও মেরে আজিজ ও রাখতে পারছি বিদায় সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট আমার মাথায় লাগছে হইনা আমি অজয় পাড়া গেল হইনা আমি বড় নির্ম ফ্যামিলির ওই আমি অশিক্ষিত ওই আমি গ্রাম্য অনেক কিছু ছাপ আমার উপরে থাকতে পারে কিন্তু আমি যে মানুষ আমি যে সৃষ্টি সেরা এতে কোন সন্দেহ মানুষ হিসাবে পা রাখতে পারছি সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব আল্লাহ আমাদেরকে অস্তিত্ব সৃষ্টি অনেক দামি দামি সৃষ্টি আছে আল্লাহর কাছে অনেক বিশাল যদি আকাশের দিকে তাকাই তো আল্লাহ নিজেই বলতেছে জানেগঞ্জে বহু তুলা মায়ের কেনা মাথায় জিজ্ঞাসা করেন তো যে একটা জয়ী হাদিস দাও যে আকাশ এতটুক লম্বা এতটুক পাস কেউ বলবে না কোন তথ্য নাই এটা তো আকাশের সৃষ্টি আমাদের মতেন ভেতরে নুরের তৈরি আল্লাহর হুকুমের খেলা কখনো তারা করে না না ফরমানি করে না বড় দামি ফেরেসটা দামি ঠিক না বড় দামি কিন্তু আল্লাহ কাল্লে জেলার হু আমরা সৃষ্টি যত বিশাল হোক আর যত দামি হোক সব আল্লাহ হুকুমের মাধ্যমে ওজুদে আনছে আর আপনি আমি যতই ছোট হই যে কোন জায়গারই না কেন আল্লাহ আপনাকে আমাকে হুকুম দ্বারা ওষুধে নাই রস্তে কুদরত দ্বারা ওষুধে আনছে আমরা হাতের ছোয়া আর হুকুমের ছোঁয়া লাগতে ওইখানে আর আমাদের উপরে কার ছোঁয়া লাগতে আল্লাহ হাতে আমাদের সাথে আল্লাহর সাথে তার লোক ভিন্ন সমগ্র মুখলুকের সাথে আল্লাহ এক তার আমাদের সাথে আল্লাহ তার লোক ভিন্ন আজীব তার আমাদের সাথে তো মেরে ব্যস্ত এটু আল্লাহ আনছেন আমাদের কোন চাওয়া আর পছন্দ কার্যকরিতা ছিল না একদিন আল্লা যাবে আর আমাদের চাওয়ার আর পছন্দের কোনো আপনাদেরকে মুরগির বাচ্চা যখন মারপেটের দিকে আসে তো একুশ দিন ডিমের উপরে মুরগি বসে থাকে কতদিন একুশ দিন একুশ দিন পরে যখন সে বাহির হয়ে আসে তো সে তিনটে এলেম নিয়ে আসে এলেম তিনটে এলে আসে কি নিয়া মার বাসার থেকে আনটা ডিম ফাটার সাথে সাথে বাচ্চা আওয়াজ দিতে দিতে হয় ঠিক না চিকচিক চিকচিক চিকচিক সে তার বাসা বলতে বলতে বাহির হয় দ্বিতীয় বাহির হই সে তার খাদ্যকে চিনে বাহির হই ওইটার ভিতরে ঠোঁক মারা শুরু করে কিন্তু মানুষের বাচ্চা যে সৃষ্টির ভিতরে সেরা আর আর কুদরতির হাতের ছোঁয়ায় যে তৈরি নয় মাস মার পেটের ভিতরে ছিল ওরা এই তো একুশ দিন ছিল এইখানে তো নয় মাস তোমার পেটের ভিতরে আছে কিন্তু আল্লাহ বলতে তুমি যখন দুনিয়াতে বাহির হয়েছ ফালা সেইটা তুমি কিছুই জানো না কিছু জানো না মেরে ভাইও মেরে দোস্ত আমি আমার মকসদের দিকে যেতেছি আল্লাহ আমাদেরকে অজুধে আনছে আল্লাহ আমাদেরকে নিয়ে যাবে ছোট্ট একটা হায়াত আল্লাহ আমাদেরকে দিতে কাছ থেকে কিছু চায় কিছু চায় কিছু চায় আল্লাহ দাবি আছে আমাদের উপরে দাবি এই জন্য চিৎকার দিয়ে পুরানে বলতে শুনো শুনো শোনো শুনো এসানের বদলা এসড়ার কিছু আয় না বদলা ছাড়ার কিছু না ওমো চেসাউল ইসান ইসান শোনো শোনো শোনো কান খুলে শুনো এই স্থানের বদলা কিছু দিয়া তুমি পুরাইতে পারবে না এই জন্যই আল্লাহ কোরআানে বলতে আসেন কামা ও কারণ কান খুলে শুনালে কামক পর্যন্ত আনেওয়ালা ইনসান অন্যতে মহাবজি তোমরা কান খুলে শুনানো স্থানের বদলা এ কান তারা কিছুই হয় না আমাদেরকে ওজুদে আনছে আমাদের পছন্দ কার্যকরিতা ছিল না ইচ্ছা করলে ঘোড়া দাদা খরচর দুনিয়ার যে কোনো জিনিস বানাইতে পারতেন কিন্তু মেরে রস্ত আল সৃষ্টির সেরা বানায়া শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় লাগায়া সমগ্র সৃষ্টির উপরে তার হুকুমের ছোঁয়া লাগাইছে আর আমার মতো আপনা ইনসানের উপরে তার কুত্রুটি হাতের ছোঁয়া লাগাইছে আমার জিন্দগির থেকে একটা দাবি রাখে দাবি সে বন্ধ আমি তোকে দুনিয়া পাঠাইছি জিন্দগিটা আমাকে দিছি আমাকে দিয়া দেয়া দিতে এই জন্যই আল্লাহ হাস্ত মনে উঠল এই জন্য বলতেছি পুরা কোরআন ছাইটা দেখ পুরা কোরআন ও আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো আল্লাহ পুরা কোরআন ছাটলে পাইবেন পুত আল্লাহ কাফেরকে কে সম্বোধন করেন নাই যে গেলকে কাফেরকে কে সম্বোধন করতে হয়েছে তো আল্লাহ কাউকে আইনা মধ্যখানে খাড়া করে আইছে কাফেরদেরকে দের সম্বোধন করতে হয়েছে লকুম দিন হুকুম আলিয়া নবীকে খেলা করার যে কুল জয় ইউ হেল কাুল ও নবী আপনি সম্বোধন করে কাপেরদেরকে বলেন ও কাপের ও কাপের ও কাপের ওই করো না তোমারই তো বন্ধা তুমি বলে আমি সম্বোধন করতে পারবো না আমার ভুলনাথ আমি যাকে সম্বোধন করবো তাকে আমি শাস্তি কোন দিতে পারবো না এজন্য কোরআন আল্লাহ মোমেনদেরকে সম্বোধন করতেন ডাইরেক্ট ও এই জন্য সম্মোধন করছি আমি তোকে শান্তি দিতে চাই না ভাইও হায়াত ছোট আল্লাহ দিছেন আল্লাহর পুতার দাদা হায়াতটা আমাকে দিয়া আমি তোর থেকে হায়াত কিনতে চাই ও দিলা তুমি তুমি আমি দিয়া আমি প্রশংসা করতেছি সব তো আমার দেওয়া তোমাদের আছেই বাকি তোমরা দিবাই বাকি সব তো দেওয়া নাহলে তোমরা তো একটা সেই দাবিটা কি যে তোমার জীবনটা আমাকে বেঁচে হলাম তুমি আবার তুমি কিনবা বলে হ্যাঁ আমি দিতি আমি কিনবো আমি ডাক্তা আমি ক্রেতা আমি দিচ্ছি আমি তুমি আমার কাছে বেচো কিসের বিনিময়ে বেচবো বলে তুমি আমার কোন জিনিসের বিনিময়ে বেচবে সর্বপ্রথম শোনো আমার বিনিময়ে বেচ আমি তোমার উপরে রাজি হয়ে যাব। তৃতীয় আমার জান্নাতের নামতের বিনিময়ে বেচো আমি তোমারকে আমার জান্নাত দিয়ে দিব তুমি আমার ক্ষেত্রে দর্শ তো কি দিব বলে তুমি চুরন্ত জীবন দিবা আমি অফুরন্ত জীবন দিবন্ত জীবন বোঝেন যেটা ফুরা যায় যেটা ফুরা যায় তুমি ফুরন্ত জীবন দিবা আমি অফুরন্ত জীবন তোমাকে দিব তিন জিনিসের বদলায় আমি কিনবো আমি আমার রেজার বদলায় কিনবো রেজা আমি রাজি অল্লাহ তুমি রাজি হলে কি হবে ইন যদি আমাকে পাওয়ার আশাই ছিল না ওগুলো পাবে সবই তুমি পাবে আর যদি আমাকে না পাই তো লকারে খেলা তাও পাবে না লোক হ্যাঁ লকারের কাছে থাকে লকারের চাবি তার কাছে যে লকারে রাখতে তার কাছেই তো থাকে হ্যাঁ ব্যাংকে লকার আছে না ব্যাংকে প্রত্যেক ব্যাংকে লকার আছে পাবলিক লকারও আছে সরকারি লকার আছে আপনি যদি কিছু রাখতে চান তো আপনার জন্য ভাড়া করতে হবে ওই লকারটা ঠিক না চাবি আপনার হাতে দেওয়া দিবে আমা বলবে তুই লকারে রাখবি খুনবি তারপরও তুই পাবি না কেননা আমাকে হারা কথা কুল্লা সাই অ না খাই কামিন কুল্লিশ আর আমি সব জিনিসের চেয়ে তোর কাছে আপন তোর জন্য আমি সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী আমার চেয়ে বড় হিতাকাঙ্ক্ষী তোর জন্য আর কেউ নাই আনা মিন কামিন কুল্লিশ এটার তর্জম হল আমি তোর সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী আমার চেয়ে বড় হিতাকাঙ্ক্ষী তোর কেউ নাই না তোর তুই তোর হিতাকাঙ্ক্ষী আমার চেয়ে বেশি তোর তোর হিতাকাঙ্ক্ষী না আমার চেয়ে বেশি তুইও তোর হিতাকাঙ্ক্ষী আমার চেয়ে বেশি না আমি তোর হিতাকাঙ্ক্ষী তোর চেয়েও বেশি তোর স্ত্রীর চেয়ে বেশি তোর সন্তানের চেয়ে বেশি তোর মায়ের চেয়ে বেশি তোর বাপের চেয়ে বেশি হায় হায় কেমনি যে বুঝাবো একবার দুইবার তিনবার করলে মা থাপ্পল লাগা দেয় ও বাংলা তুই সত্তর বার বিনা করে যদি আকাশের দিকে মাপ না চায়া শুধু যদি কপালটা উঠে বলি রব বইলা যায় তো আমি আল্লাহর থেকে জবাব দেই আলিমা রব্বা আমার গন্ধা চাললো যে তার একজন হাদি মেরে ভাইও জিন্দিগি আল্লাহ আমাদের কাছ থেকে চায় এখন প্রশ্ন আল্লাহকে জিন্দিগি দিব কিভাবে কিভাবে জিন্দগি দিবো আল্লাহকে কিভাবে জিন্দি দিব আল্লাহ বলে বন্ধা বন্ধা বন্ধা তোর জন্য আমি সিস্টেম করতেছি সেই সিস্টেম আমাদের বড়রা নিজের থেকে বানান নাই আমার বড়রা হাদিস থেকে বাহির করছেন এটা বড়দের বানাল না এটা পুরান হাদিস থেকে বাহির করা আল্লাহকে জিন্দেগি দেওয়ার তোর বাহির করছে আল্লাহকে জিন্দেগি দিব কেমনে যে বুঝাবো বেরোবে এই উন্মতো উন্মতেই এই উমতের লেগে আল্লাহর একটু ভালোবাসা সমস্ত কি ভালোবাসা কোরআন কাটলে দেখা যায় যদি কয় যদি কয় একজনের যদি কয় এক ব্যক্তি চোর যদি কনসেপ্তরে অর্মতো দেখা যায় তো মানে কি তুইও পুরানের একটা আয়াত আছে পুরানের একটা আয়াত এই আজকে লোকের মুসাদা দিতে চান করতে চান নাই জন্য আয়াত আছে ইসরা এরকম ছিল পুরানের আয়াত তোমরা ওরকম তোমাদের নবীকে জিজ্ঞাসা করলো না যেরকম বনী ইসরায়েল মোসা কে জিজ্ঞাস করছে আল্লাহ বলে আমি বনি ইসরা বন ইসরায়েলের সাথে বানাই দিলাম এটা আমার পছন্দ না আর এই আল্লাহ কোরআনের সিস্টেম পাল্টা দিতে মেসালের সিস্টেম পাল্টায়ে দিতে আল্লাহ আয়াত নিয়ে আসছে ওলা দেখুন কেমন সুইহিলা মোসা তোমরা তোমাদের নবীকে এরকম জিজ্ঞাসা করো না যেরকম মুসার ইসলামকে জিজ্ঞাসা করা হয়েছে মোহব্বত দেখাইছে আল্লাহ সাথে মহব্বত সমস্ত সৃষ্টির সাথে একরকম মোহব্বত সমস্ত নবীর সাথে একরকম মহব্বত সমস্ত উন্নতির সাথে একরকম মহব্বত আর আমাদের সাথে আল্লাহ আরেক রকম মোহাব্বত পেশ করবে চিহ্নিত হলে বস্তব এই চিহ্নিত এই জন্য তো মেরেদস্ত সমস্ত উন্নতকে আল্লাহ কিতাব উল্লাহ দিচ্ছে কোন উন্নতকে আল্লাহ কালাম উল্লাহ দেন না। সমস্ত উন্নতকে আল্লাহ কিতাব উল্লাহ দিতে সমস্ত নবীকে আল্লাহ কিতাব উল্লাহ দিছে কিন্তু মোহাম্মদ কালাম উল্লাহ দিছে এই উন্নতকে আল্লাহ কালাম উল্লাহ দিবে কালাম তুই নবীর সাথে কথা বলতে আল্লাহ কিন্তু জমিনের রেখা এখন আমাদের নবীর সাথে যদি ডাইরেক্ট বলে তাহলে সমান হয়ে যাবে এই জন্য সিস্টেম পাল্টায় দুজনের সাথে জমিন আর আমাদের নবীর সাথে ডাইরেক্ট কথা বলতে হবে এই জন্য আল্লাহ জমিন থেকে আর সে উঠাইয়া বাসে বৈষার কথা বলতে এর জন্য আমাদের বাবা কিতাব থেকে বাহির করছে কোরআন থেকে বাহির করছে আবু আর মোতালাবা আমাদের কাছে জিন্দিগি দিয়ে আহ তোমাকে আমি জিন্দি দিচ্ছি আল্লাহ তুমি কাছে আল্লাহ কি আমার রেজার বিনিময়ে বেঁচে আমার জন্মাতের বিনিময়ে বেঁচে তারপরে সীমিত জীবনের বিনিময়ে অসীমিত জীবনের বিনিময়ে বেঁচে তুমি দিবে সীমিত আমি দিব অসীমিত এই জন্যই তো দিব্য বাবা বলে আল্লাহ এই জন্যই ডিসেম্বরে খাস মানে আম ঠিক না ঠিক না সমস্ত তাবলিক ওয়ালা এডোল আম ঠিক না আর চার মাস ওয়ালা এটা খাস নাম নির্দিষ্ট নির্দিষ্ট চার মাস বলা তিগুলো সবাই টিন বিনো তবলিগা এই উম্মতো তবলিগ না করলো তবলিগ বলা ঠিক না এই উম্মত তবলিগ না করলো কি তবলিগ বলা তিগুলা এই উম্মতলিগ বলা আল্লাহ রসুল إن llaha dha'atani nikafa lindi abi anni aw waqa samoo bmanushir jonno foyda korchen amik rewa ta ase inna llaha dha'atani inna llaha dha'atani rahmatal alamin baddtu anni aw waqa samoo bmanok jatir disti kush manok jatir jonno foyda korchen সমস্ত মানুষ তবলিগওয়ালা এই মুম্বর ঠিক না নারী পুরুষ সবাই কিন্তু খাস ঠিক না নির্দিষ্ট খাস আবার চিল্লা তিন দিন হলার ভিতর থেকে যে চারিমাস লাগাইছে সে কিনিস আরো খাস আরো নির্দিষ্ট হয়ে গেছে চার মাস ঠিক না আবার চারি মাসের ভিতরে আছে না চারিমাস একের পর এক আল্লাহ খাস করছে আমাদের উপরে স্নান করে আমাদেরকে খাস করে আছে চারি মাস ওয়াল্লা আল্লাহ আমাদেরকে বানাইছে। উদ্দেশ্য আমরা যেন আমাদের জিন্দেগি মেরে দোস্ত মেরে দোস্ত মেরে দোস্তা ওই আল্লাহর কাছে প্রস্তুত হয়ে আছে তৈরি হয়েছে নামান্না নামান্না উঠে রাখেন দেখান আল্লাহকে যে আমরা তৈর আল্লাহ কবুল করেন কবুল করেন এইখানি আল্লাহর একাধিক ভিতরে আছে কিন্তু আপনি ইতাদিন কালীন গঙ্গা তুমি যদি অল্পতে রাজি হও তাহলে তুমি কি করবা আমি তো রাজি হইলাম মানলাম কাহা আগ্রহ কালীন তো আমিও তোমার অল্পতে রাজি হয়ে অল্পতে যদি রাজি হলে তো সবই পাইবা যখন আমাকে পাইবা তো সব টাই যাইবা এই জন্য এই জন্য বেরে দোস্ত এই জন্য বেরে দোস্ত এটার জন্যই তোর এটার জন্যই মোটা আসলে তো ওই আবার পিছনের কথায় যেতে হবে মোজা না মোজা এখন তো কাজের সময় এখন তো কিসের সময় কাজের সময় কেননা যা গেছে জানি, যা গেছে তা জানি না। আমার কথা যা বাকি আছে তা জানি না যে জানে না যা বাকি আছে যে জানে না সে তো কোনোদিন শান্তিতে বসতেও পারে না পারে একটু আগে আমার একটা কথা মনে যে মানুষ যদি কোনো ব্যক্তিকে ডাক্তার বলে যে তোমার মস্তা এসে ডাক্তার যদি বলে তোমার কঠিন রোগ হয়েছে কিন্তু তুমি রোগ আর চিকিৎসা আছে তখন ওই দেখি পাগল হয়ে যায় ঠিক না ঠিক না ঠিক না পাগল হয়ে যায় কিনা কিভাবে অর্জন করবে টাকা আমাদের চার পা চার মাস হল আগে পাঁচ দিনের জোর এর আগে দিনের ভিতরে জোর ঠিক প্রত্যেক ব্যক্তিকে এরকম পাগল বানানোর জন্য পাগল ওই ব্যক্তি যে অবস্থায় আছে আর ডাক্তার গোলা দিতে তোমার রোগ যত কঠিনই হোক তোমার এই রোগের চিকিৎসা আছে কিন্তু টাকার দরকার তার কাছে নাই টাকা ওই মুহূর্তে সে যেরকম পাগল হয়ে টাকার তালাশ করতে থাকে ঠিক আমাদের এই তের মাস ওলাদের জোর আর ওই যে পাঁচ দিনের জোর তিরিশ তারিখে হবে আর এই খানের এইখানের এই খানের জোর হল আপনাদেরকে এরকম পাগল বানানোর জন্য যে সবাই তারিমা মাসওয়ালাদেরকে পাগলের মতো তালাশ করা জৈর নিয়ে টম্বি এসেমার ভিতরে তিরিশ তারিখে কারা ঘরে আসবে এই যে নিয়ে এটার জন্য নামগো চারি মাসওয়ালা জোরের আগে তো যেটা বলতেছিলাম দিচ্ছেন বৎসরের তর্তীক আমাদের বড়রা আমাদেরকে দিচ্ছে কেননা মেরে দোস্ত মেরে দোস্ত মেরে দোস্ত আমি তো বলি পুরো মতে যদি ঠেলা মেলা আপনার আমল নামারা পাল্লায় উঠে দিতে পারেন খোদার কসল যদি দলিল আছে এই জন্য বুঝেই দিচ্ছি যদি জানার অল্প আমল এই অল্প আমার কাছে অল্প আল্লাহর কাছে অল্প না আল্লাহর কাছে অল্প না আমাদের আরবি অল্প বলা হয় না অল্প বলা হয় আমাদের অল্প অল্প অল্প কি অল্প অল্প না এজন্য আমাদের উপরে তিনটা কাজ আছে এর আগে একটা কথা বুঝাই বেরোস তো বলতেছি আর কি কাজকে আসলে আমারই এই কাজের উপরে একাই কাজ কর্মের উপরে নাই যদি কাজ কর্মের উপরে থাকত জাগাইতেই হতো না দোকানদার কে কোন নাইতে জায়গায় চাকরিওয়ালা কে কোন সাইলেন্ট দিয়ে জায়গায় হ্যাঁ খেতলা সিজনের কৃষি করতে কোন জিনিস তাকে বাধ্য করে যদি আমার চিল্লা তিন চিল্লা যদি দুবছর বয়স হইয়া থাকে তাইলে আমি দুইটা পাঁচ দিনের মোজা খেরা পাইছি দুইবার পাইছি না পাইনে না পাইনে যদি আমার চারি মাস লাগানের বয়স দশ বছর হয়ে থাকে তাহলে আমি দশবার দশটা স্প্রেমা পাইছি দশটা পাঁচ দিনের জোর পাইছি আবার বড়দের এরকম দুটা করে প্রতি বছর সফরায়। একটা জোড়ে রাজে একটা স্ত্রেমার আগে এরকম বহুত মোজাকেরা আমি পাইছি পাইছি না হ্যাঁ তারপরে মজা কেরা দরকার ছিল যদি আপ কামকরণেওয়ালার কামের উপর একটিং থাকতো আমার দৌড়ানো কাজ লাভ তো উপর থেকে আসবে লসের উপর থেকে আসবে ঠিক না এই জন্য মেরে দোষ তো অল্প সময়ের মাধ্যমে আমার জিন্দগিকে আমি আল্লাহর কাছে দিতে চাই আমাদের জিন্দিক খাতায় দুনিয়া আনতে চাই না কেননা দুনিয়া তার জিন্দগির আসলো তাকে দুনিয়া ডুবায় ছাড়ুতে কোন সন্দেহ নাই এমনি আলী নবী আল্লাহ সালামু বলে দুনিয়া স্বাভাবিক আমাদেরকে ধোকার দেওয়ার চেষ্টা করো না আরফ না কি হাক্কাল মা আরেফা তোকে আমরা কীরার মতো চিনছি বিদায় আমাদেরকে ধোকা দিতে চেষ্টা করিস না আমাদের আমার নামায় পুনিয়া এই জন্য আমাদের পরদের জিন্দিগিদের ভিতরে হায়াতের ভিতরে বরফত দেন যাদেরকে আল্লাহ উঠে গেছেন তাদেরকে আল্লাহ তার সান অনুযায়ী তাদের মাকামে আল্লাহ তাদেরকে পৌঁছে দেন আর আমরা যে তাদের সাথে মিলার অপেক্ষা আছি আল্লাহ যেন আমাদেরকে তাদের সাথে মিলিয়ে দেন এই জন্য মেরে দোস্ত মেরে দোস্ত রোজানার তিন মেহান্ন সময় আসরে পরে অল্প এক এক মেহেন এক সমুদ্র খুলবে তো কত খুলবে বলবে তো কত হলবে কিন্তু মোটা প্রতিদিন আমাকে তিন মেহান্ন করতে হবে একটা তো হলো প্রতিদিন আল্লাহ দেওয়া হায়াতে দিন্দিগির থেকে কিছু সময় কিছু সময় আমাকে দিনের ফিকিরের জন্য যেটাকে মশারা বলে এটার জন্য দিতে হবে আমি চিন্তা করবো সালামিজ্ঞেস করছে বলি হওয়ার রাস্তা কি না অলি তো বলছেন বিশ্বাস হয়ে গেল বলি ঠিক না বলি হওয়া যায় কেমনে তিলিয়া সাল্লাহামতাল সোজা কথা বলতে সোজা তুই কিন্তা কর আউ আর কত নাফরমানি আর তুমি কি করতে পারতেছ তাইলে দেখবে যেরকম পিনারাবুই সমুদ্রের ভিতরে কেউ আমাকে হঠাৎ ঘেজা দিল আর আমার হাতের কাছে একটা ঘরও নাই একটা কুটাও নাই যে আমি ওই ঘরটা ধরবো বা কুটাটা ধরবো যদি আমি বসে চিন্তা করি আজকে জগতে কত নাফরবাণী হইতেছে আমি যদি বন্ধ করতে চাই সম্ভব আমার দ্বারা সম্ভব না তখন যদি তার বিলের ভিতরে দেখার সাথে এতটুকু যদি তার বিলের ভিতরে আসে হায় আল্লাহ আমি দেব হায় আল্লাহ আমি দেব আমার কাছে হায় আল্লাহ বাহির হইতে দেরি সমগ্র সমগ্র দূরত্বকে ভ্যাকা অলির মাখানে চায় তাকে পসতে তৈরি হবে না এটা হচ্ছে গলি হওয়ার রাস্তা এই জন্য প্রতিদিন সকালে বৈসা সকালে বসা প্রতিদিন কিছু সময় তারেক করা মশা করা চিন্তা করা কেউ নাই আমার মহল্লায় আমার মসজিদে কেউ নাই না থাকুক আমার মসজিদে কেউ কেউ নাই আমার মহল্লায় না থাকুক আমি একা বৈসা গালের ভিতরে হাত দিয়া আমি চিন্তা করবো আগে আমি কি করতে পারি আগাম আমার মসজিদের চতুর্দিকে তো গড় এক হাজার মানুষ দশ হাজার আমি একা কি করতে পারি হার্লা এই যে গালে হাত লাগায় চিন্তা করবে রে দোস্ত এমনি হাতিতে আসে নাই সময় চিন্তা করা সাড়ে সত্তর বৎসরের আবাদতের চেয়ে উত্তম মামুলা মামুলা মামুলা ডেলি মশোয়ারা ডেলি মশোয়ারা করা বলেন তৈর কে কে তৈরি কেউ কর না করুক না কেউ কর না করুক আমি কি করবো আর ছাড়বো না আর আল্লাহকে বলবে তুইও ছাড়াইছ না আল্লাহকে তুই বলা যায় মোহব্বত বেশি হইলে ভিতরে অল্লাহ তুই না আল্লাহ আমি তো না তুই আমার কি করিস না সবাই মিল চিন্তা করেন যেন মহলায় কি করে দিনদারির পরিবেশ কায়েম হইতে পারে পুরা মহল্লায় কি করা দিনের পরিবেশ কি হয় কায়েম হইতে পারে দিনের পরিবেশ এই জন্য তুই পরিবেশ ছাড়া মা যেরকম পানি ছাড়া দীবিত থাকতে পারে না আমার কোথায় বোঝেন জমিন যেরকম পানি ছাড়া হায়াত পায় না মাছ যেরকম পানি ছাড়া বাস করতে পারে না কোন মুভমেন্ট মুসলমান তুই পরিবেশ ছাড়া সে বাঁচতে পারে না একটা হলো ইমানি পরিবেশ আর একটা হল আমলি পরিবেশ কি ইমানি পরিবেশ আর একটা কি আমলি পরিবেশ ইমানি পরিবেশ আর আমলি পরিবেশ বলে সাথে যদি বেশি থাকে আমি একা থাকি আমার চিন্তা কি করে আমার ওই মহল্লার ভিতরে ইমানি আমলি পরিবেশ তৈরি হয় বাহিরও ঘরে হোক বাহিরও ঘরে হোক এটার জন্য আমাকে মশলা করতে হবে চিন্তা করতে হবে চিন্তা করব। এটাকে অযুধে আনবো কিভাবে এটার জন্য আমাকে শখ আঁকতে হবে শখ শখ বুঝেন শখ আঁকতে হবে যেহেতু মানুষের প্রাণ আগে করে ঠিক না আমাকে প্রাণ আঁকতে হবে বড়রা বলেন কিভাবে তুমি প্রাণ আঁকবে তোমার ঘর ধরো অথবা তোমার মসজিদকে ধরো এটা হলো বিন্দু তোমার ঘর সেন্টার মসজিদ সেন্টার চতুর্দিক দেখো তুমি চার দিক হিসাবে আগে নির্ণয় করতে চেষ্টা তো আমার কাজ অযুতে আনা তো আল্লাহর কাজ চেষ্টা তো আমার কাজ অযুতে আনার তো আমার কাজ আমার চেষ্টা উপরে যখন আল্লাহ দিতে আসবে যে এরকম দেওয়া দিবে যেটা মানুষটা সবগুলো করতে পারবে না একটা মেসাল আপনাদেরকে দিতেছি আদেশ থেকে আমি তো বলি তুনিয়াতে আমরা সৃষ্টির ভিতরে ওই ব্যক্তির চেয়ে নিকৃষ্ট আর কেউ নাই যে সৈয়দুল আমদিয়াকে খোলা চালোয়ার নিয়ে মাথা আনতে যাইতেছে আছে আছে এক চেয়ে নিকৃষ্ট কেউ হইতে পারে হইতে পারে হ্যাঁ হইতে পারে না ঠিক না একপথ আপনার আমার সাথে এক চেয়ে নিকৃষ্ট কেউ হইতে পারে না বাড়তেছে না যেখানে তার কদম শেষ হয়েছে ওইখানে ইসলাম তার সাথে এসে মিলিত হয়েছে ওই জন্য হয় নাই আতা দেখছেন আল্লাহ দান আমি চিন্তা করা আল্লাহ চার দিক বানায় আমি পশ্চিমে এতটি কর কয় দিনে পুরা করা যায় উত্তরে এতটি কর কয় দিনে পুরা করা যায় দক্ষিণে এতটি কর কয় দিনে পুরা করা যায় আমি যখন সব আইটা কম ডেলি মশলা করতে থাকবো আর আমার মশলা আমার প্রেমে আঘাত করবে আগে আল্লাহর আরো সে আঘাত করবে আল্লাহ আরো সে আঘাত হবে আল্লাহর আরো আল্লাহ আল্লাহর রহমতে আঘাত হবে আল্লাহ দরজায় পরাঘাত হবে আল্লাহ আপনাকে সাক্ষী বানাবে ফেরিস্তাদেরকে সাক্ষী বানায় আপনাকে ইশারা করবেন দেখা চায় কি বলবে কি চায় তোমার বন্ধাকে তোমার সাথে আল্লাহ বলে সবচেয়ে পয়ালে আমি ওকে আমার সাথে পরিচয় করাবো ওকে বলে করাবো এই জন্য বলেন মোটা কথা ডেলি আমার মশওয়ারা চিন্তা আমার করতে হবে আমি কতটুকু করলাম রাস্তায় তার ঘরের খোঁজখবর তার ঘরের খোঁজখবর হচ্ছে আড়াই ঘন্টার ভিতরে এটা আমি করব তারপরে এটার ভিতরে বসার আরো আছে লড়কাদের টাকা দাঁড়িয়ে চিন্তা করা আলমী টাকা জানিয়ে চিন্তা করা এলাকায় মার্কাজের টাকা জানিয়ে চিন্তা করা এলাকার কোন জামাত আসছে জামাতের টাকা জানিয়ে চিন্তা করা লম্বা তারপরে মশার পরে ডেলি আমি আড়াই ঘন্টা পারে করব। কত আড়াই ঘন্টা আমি আড়াই দিব আল্লাহ কত দিবে একটা হাদিস মনে হচ্ছে আমাদের কেমতের দিন একজন আমল নামা দিবে আল্লাভে আশি বছর বয়স রাত্রে ঘুমায় নাই দিনে খায় নাই রাত্রে ঘুমায় নেই দিনে পানাহার করে নেয় এটা আবার কি করে সম্ভব এটা তো আমলিগে সম্ভব আল্লাগের কি সম্ভব মানুষ তা আল্লাহ হ্যাঁ এটা সম্ভব সম্ভব না অসম্ভব সম্ভব আমি কই সম্ভব আমি সম্ভব। আল্লাহ সম্ভবের নামাজ বাজ পড়ছে সারা রাত নাক নাকের আওয়াজে সব পাইবো সারা রাত্র না পড়লে সব না পাইবো না এসা জামাতে ফজর জামাতে তো তো সব লেখা হয়েছে এবারও লেখা হয়েছে ঘুম লেখা হয় নাই এইভাবে জিন্দিগি কাটায় দিতে রাত্রে ঘুম নাই ঘুম শেষ এবারতাদতাদতাদত রমজানের রোজা রাখছে আর ছয় রোজা রাখবে সারা বছর রোজা হইতে না হয় নাই তো যে সারা বছর রোজা থাকে ও আবার পানা করে কর্তিকা তো সারা বছর রোজা এইভাবে জিন্দগি কাটা দিতে সারা বছর রোজা দিনে পানার পানা আর নাই রাত্রে ঘুম নাই তারাই তাহলে এটাই তো তোমার বলে কেছিলাম আমি যা জানি তোমরা তা জানো না পার করা আমার চতুর্দিকে আমি ইমানি আঙুলি পরিবেশ বানাইতে চাই এই আড়াই ঘন্টাকে এর পিছনে টুর টু টুর ঘর টু ব্যক্তি টু ব্যক্তি সবার দুয়ারে দেয়া তাও আমার কাজ নিজে বলেন এক সমান হইতে মানুষ ফলামের জায়গায় গালি দিত আমাকে গালি ঘর থেকে বাহির হইতে দেরি মানুষ আমার উপরে মাটি মারত ঘর থেকে বাহির হইতে দেরি মানুষ আমাকে পাগল বলত মানুষ আমাকে গালি দিত কারণে আল্লাহ আমাকে দেখাইতেছে থ্রুতু আমি মাটিতে ফালাইতে চাই কেউ আমাকে মাটিতে ফালাইতে দেয় না বলে থ্রুতু মাটি বলে মাটিতে বলে না না বলে কেন বলে আমাদের হাতে দেন বলে কেন তোমাদের হাতে শরীরে লাগাবো মৃত্যু পর্যন্ত আর আতর লাগাইতে হবে না মেহান্ন জমানা মোহাম্মদ রসুল্লাহকে দেন আর এই ঘন্টা এই জন্য আমি আমার এলাকায় তুই দেখ আমি তোর দিনের জন্য ধাক্কা খাইতেছি ওমের দোস্ত কেউ যদি মদিনার মাটি কাপনের ভিতরে নিতে পারে মদিনার মাটি যদি কাপনের ভিতরে নিতে পারে মাটি তো আপনি আল্লাহ রাস্তায় ডাকা খাইছেন আনবে এই জন্য আড়াই ঘন্টা জেলি ফারেক তোরা কি বলেন প্রিয়া রাত্রেরা সবাই হাত ভালো মতো উচান অনেকে উচাইতে চায় না অঙ্গীকার করেন অঙ্গীকার উঠে আছে আমি তোরা কেউ তুরুকুরুক আমি আড়াই ঘন্টা দিব মানে পঁচিশ ঘন্টা আমি আল্লাহরে দিয়ে দিব আরে আমরা তো করতেও জানি না জানি না তারপরে নাক দিয়া দুনিয়া করেন না কোনো অসুবিধা পঁচিশ ঘন্টা তো কাবার হয়ে গেছে আল্লাহ রাস্তায় তারপরে বাকি থাকবো আর কি চব্বিশ ঘন্টায় দিন তারপরে তো এক ঘন্টা বেশি আছে সাড়ে না কোন অসুবিধা নেই করতে জানি না করতে জানি আড়াই ঘন্টা আর রোজার আর দুই তালিম একটা মসজিদে আরেকটা ঘরের ভিতরে সপ্তাহে এক কাজ কি হবে। ঠিক না নিজের মহল্লায় আর একটা এক টাকা লসে যদি কলি যায় ব্যাথা আসে তাইলে আমলের লাইনের যে কমি হইতেছে এটা আমার দিলে ব্যথা কেন আসে না বুঝা গেল আমলের উপরে আমার একই আর মাসে এক কাম কটা মাসে কয়টা মোটা মোটামুটি পাঁচটা পাঁচটা ঠিক না হ্যাঁ কি বলেন বলেন আজকের থেকে কে এরকম যে আজকের থেকে চান দিব কিন্তু পাঁচকান ছাড়বো না চোর করে এখন উঠা উঠা কিন্তু পাঁচকান ছাড়বো না করুক সূর্য ডুবার সময় সাথে করবে মজবুতির সাথে করবে পাঁচ ক্রামের পরে যত টাকা যা আছে যত টাকা যা ওই ব্যক্তিকে দিয়া আল্লাহ পাক নিজের কুদরতের মাধ্যমে এরপরের যত টাকা যা আছে আল্লাহ নিজে কুদরতের মাধ্যমে ওই ব্যক্তি দিয়া পুরা করাবে একটা মেসেল বিদেশে যাইতে হইলে বড়রা কি দেখে পাঁচকাম আসছে কিনা ঠিক না যদি কয় যে না আমার পাঁচকাম পুরা নাই বড়রা তবুল করবে। বিদেশের লিখা তাইলে এইটাই হইলে বলিল যে পাঁচকাম মজবুতির সাথে করবে তার পরের যত টাকা যাচ্ছে আল্লাহর কুদিরতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সুবহানি করি ইনশাল্লাহ নামাজের পরে হবে আমরা না